بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام والرسول الله أما بعد কবিতা বলছেন বন না হুম খিল নিয়ন্ত্রণ ছাড়াই সেখানে কোন গর্বতী হবে না এদিকে কথা নেই সন্তান চেলে হবে কিনা এটা নিয়ে হুম তারা কি করেছে আবুর সাহাবিনার থেকে ওকাই বর্ণনা করেছেন আরকি এরকম হ্যাঁ যে আল্লাহ হ্যাঁ মানে আল্লাহ রুত আন মহাম্মি মুসানিক মহাসম্মানিত মোহাম্মদ মানে হচ্ছে বর্ণনা করেছেন যে তালিকনা করেছেন তালিকানো বাচ্চা কাছে এখানে হচ্ছে তির মেজি বর্ণনা করেছেন আরকি ওই আদেশটা আরকি ইব্রাহিম কি মানে ব্যক্তি বলছেন সেটা সম্ভব সেটা বাস্তবে সংগঠিত হওয়া হ্যাঁ সম্ভব সেনা এই মানে তোমাদের আছে যে এর আগের রাবি ওনার ছেলে আর কি হ্যাঁ মানে ইবনে হিসাম রা হিসাম লি ইবনে আন ইবনে হিসাম আন হিসাম এরকম আরকি আদেশটা যদি রান্না থাকতে যে ব্যক্তি রয়েছে নিয়ম পেয়েছে যদি সে সন্তান চায় যা কিনা মানুষেরই হয় সন্তান মানুষের এরপরে দেখা যাচ্ছে গর্ব গর্ব থেকে বের হয়ে আসা এবং বয়স বাড়ার বিষয়টা সবই সামান্য সময়ের মধ্যে সংগঠিত হয়ে যাবে হম অল্প সময় অতি অল্প সময়ের মধ্যে সেটা সংগঠিত হয়ে যাবে সলিমের গ্রহণযোগ্য তারা বেশ কিন্তু গরিব মানে আছে কোনো ইয়ে নেই না গরিব গরিব হচ্ছে মানে হাদিসটা আর কোন বর্ণনা নেই শুধু একজনে মর্ণনা বছর চাবে না মানে হবে না আর এখানে যে যদি চাই তো হবে এরকম একটা বিষয় দাঁড়িয়েছে তাই ওই জন্য একটা বৈপরীত্য লিখে যাচ্ছে মানে সমন্বয় করেছে এভাবে বলা হয়েছে আর ওখানে বলছে যে হবে না যাবে না দুটো আছে হ্যাঁ যে ওটা হচ্ছে আসলে এই সার্থ যে সার্থ সার্থও হবে না ও পাও যাবে না এই দুটো মিলে কেন মানে এরকম ভাবে কাজে করেছেন উনি লাস্টে উনিও এরকম হয়তো এরকম আদেশের শেষে যে পাবে না এই কথা যে আদেশে বলছে যে ছেলেপারে হবে মানে এই ব্যাখ্যাটা এখানে একটু মানে ইয়ে আছে মানে এটা কি বলবো বলছেন যে হচ্ছে একটা নজর মানে কথা এখানে সঠিক হয় না কারণ এখানে বলা হয়েছে ইজা ইস্তাহা আল মুমিন ও ইজা ইস্তাহাল না ইজা আর ইজা বলা হয় যে জিনিসটা ঘটবে সেটা আর যদি বলা হয় যেটা ঘটবে না মূলত এরকম এরকম হবে দেখা যাচ্ছে ঘর যখন এটা হবে যখন এটা হবে তখন এটা করবা হবে যদি হয় যখন হ্যাঁ যখন এটা হবে এই জন্য তার মানে কি যখন মোমিন চাবে তখন তার সন্তান হবে আমি বলেছি হাদিসে এত লাভ ধরে কি করা ঠিক না তারপরেও কি বলছেন পরে বলছে কি অর্থে যে আসলে হবে না কিন্তু হ্যাঁ আর ইন এর ক্ষেত্রে উল্টো প্রযোজ্য সেটা মূলত হচ্ছে হবে না বোঝাই কখন কখনো কখনো হবে বোঝাতে ইনে যে বছর সন্তান হবে সে বছরের মধ্যে মানুষের সব কামনা বাসনা দেওয়া হবে থাকবে না কেনা কেন হুবিহ এটাই বলা হয়েছে যে শেষ আবার গর্বতী হোক এখনো যদি দেখা যায় মানুষ সন্তান চায় মূলত আসলে এটা দুটো দুটো বিষয় পেয়ে যান নিজের স্বার্থ নিজের প্রয়োজন এই কারণে শুধু হ্যাঁ মানে এখানে সন্তান চাই মূলত হচ্ছে মানে তিনটে বলতে পারো তিনটে কারণ একটা হচ্ছে খুবই স্বাভাবিক যেটা ইয়ে কথা সেটা হচ্ছে যে মানুষের আমি তো নিজেই থাকবো তোমার তো রেখে তো লাগছে না এটা প্রথম ওখানে তো আমি নিজেই ছিল কথা থাকছি তো এই জন্য যত বেশি বড় হয়ে যায় মানুষ বুড়ি হয়ে যায় তত বেশি চিন্তা করে সন্তানকে চলে যাওয়ার সময় যাচ্ছে আমার হ্যাঁ মানে প্রথম একটা ব্যাপার কেন চায় মানুষ না কিন্তু একটা হচ্ছে যে মানুষের যে নিজের যে মানে নিজের যে অস্তিত্ব মানুষ সাধারণত আমার খাওয়া হবে এই চিন্তা করি খুব কম খাওয়াচ্ছেও কম মানুষ না মানুষের কিন্তু আমার মানে সন্তান তার স্মৃতি গুলোকে সন্তান একটা বড় স্মৃতি রোজ খাতি আমার যে একটা প্রতিযোগ আমার সন্তান আমার বংশ থেকেই গেল আচ্ছা আমাদের আমি রয়েছি তো আমার সন্তানটা ওই দিকটা কোনো কারণ নেই দ্বিতীয় হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে সামাজিক চাপ বলবে যেসন্তান নির্বংস এটা সন্তান না হওয়াটা যদি সামাজিক ভাবে হচ্ছে খারাপ মনে না করা হয় সন্তান না নেওয়ার লোক মোটামুটি পাওয়া যাবে তিরিশ পারসেন্ট বিশ পার্সেন্ট পাওয়া যাবে কারণ সন্তানের জালা অনেকেই বোঝে কিন্তু কষ্ট ইয়ে হ্যাঁ কেবল মায়া মহব্বত সন্তানের প্রতি বিশেষ একটা আকর্ষণ হ্যাঁ এটা পরে বলছি মানে ওটা তিন নম্বরে মায়া আল্লাহ পক্ষ থেকে এবং এটা মানুষের মানুষকে আল্লাহ বাধ্য করেছেন মেয়ে বিশেষ মেয়েদের মেয়েদের সন্তানের প্রতি মায়া আল্লাহ দিয়েছেন এই কারণে এটা আল্লাহ দিয়েছেন কারণ নেই যদি একসভা চিন্তা করা যায় ওখানে কারণ নেই আল্লাহর পক্ষ থেকে দিয়েছে হচ্ছে মানে সন্তানের পক্ষে আগ্রহ দিয়েছেন এটা এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে তাদেরকে দিয়ে দিয়েছে আর কি সমাজের চাপ এবার যদি মনে করো কোন ব্যক্তি চিন্তা করে তারপর তার চলে যাবে এরকম একটা লোক ফুরতে চিন্তাই করবে সন্তানের চিন্তা করবে না যেমন এমন যেরকম উন্নত বিষয় অনুযায়ী এরকম মানে সন্তান নেয় না অনেকে খুব জোর করে সরকার থেকে একটা দেখো চিন্তা করে আলো সতলা বিশেষ তাকবির বিশেষ কৌশলের তাই সন্তান নিয়ে মানে মানুষের মধ্যে মানে ওইটা আল্লাহ হাজির দিয়েছে তো আমাদের নিঃসন্দেহে সন্তান না হওয়াটা এটা এটাই ইয়ে মানে প্রকাশ কোনো থাকে এটা আমার সন্তান সেটা তো আমার লোকের মনে করো সামো কিন্তু এটার প্রমাণ শক্ত না আরকি তো দেটা দেশে বলছে যে হচ্ছে হবে না আরটাই বলছে যে হচ্ছে সে চাইলে হবে আবার চাবে না চাবেনা পড়তে কথা না আসলে কিন্তু সব আসা করা হবে তাই তার আশা করলে দুনিয়াতে তো এরকম প্রিয় মানুষের সন্তান প্রিয় তাহলে এবারে কেন হচ্ছে আল্লাহ দেবে না তখন বলছেন যে সেখানে চাবেনা এটা উত্তর দিচ্ছে আর কি যে সেখানে তারা এবং খুব হায়রা করেছেন যে এবং সে চাবে না গর্ববতী হোক দুনিয়াতে হবে শৈক্ষণ বেরাম খাবে পায়খানা হবে সবাস করবে সন্তান হবে সবকিছুর সঙ্গে একটা লেজুড়ে দড়া আছে দুনিয়া ঠিক আছে আর ওই ম্যাক্সিমাম লেদু মানুষ যতবার সে সহবাস করে নিঃসন্দেহে সে তার মধ্যে মনে করেন যে বলতে পারেন হা যারা একবার কি হয়তো কয়েকশই একবার সে সন্তান চায় বাদবাহ খালি উপভোগ চায় তোমার গর্ব গর্ভবতী হওয়া দুনিয়াতেও সে চায় না যতবার হওয়া সম্ভব ততবার সে কিন্তু চায় না আখে রাতে ওরকম কেবল হুফল তাই তাবে সন্তান বা গর্ভবতী হোক সে যাবে না হ্যাঁ মমতানি আনি যে যারা বলেছে সন্তান হবে না তারা বলছে যে এটা দুটো জিনিসের সমন্বয় মানে দুটো জিনিস এখান থেকে মানে থাকাল সন্তান হতে হলে দুটো জিনিস লাগে যেটা সম্ভব না হাইদুল ওয়া ইনাইল ইনুল মানি হাইজ মাইজ এবং এই দুটো আমার মধ্যে নেই এরকম তারা মানে হচ্ছে এই করেছে আর আমরানি। মনে হয় দুর্বলতা আছে হ্যাঁ বর্ণনা আছে যে মৃত্যু যেরকম নেই বীর তাদেরকে উত্তর হলো এই যে সন্তান হওয়ার বিষয়টা এটা দুনিয়াতে যেভাবে হয় মেয়েদের পেট থেকে হ্যাঁ সেভাবে নাও হতে পারে যেটা না বলা হয়েছে লাখানে বলা হয়েছে ওই জায়গায় যেরকম ভাবে হয় কষ্ট দিয়ে না কিন্তু দেখা যাচ্ছে যেখানে হ্যাঁ হবে সেখানে আল্লাহ আমাদের জাতি তৈরি করেছে চার প্রকারে চারটে তরিকায় মোতাকি প্রত্যেক ভাবেই তৈরি করেছে একটা খাতা আর একটা জাকারী অংশাজি হওয়া যুদ্ধা লীকামিন অংশ পুরুষ থেকে মানে যে নারী এবং পুরুষ থেকে হচ্ছে মানে মানে মিলিয়ে যেটা যেভাবে মূলত আছে হয় হ্যাঁ এখানে অল্লাদি হওয়া যুদ্ধ একটা জিজ্ঞেস হয়তো জাকারী অংশ অংশ জাকার তার কোনো পার্থ করে আর কি করানি সৃষ্টি হলেন হ্যাঁ মানে তার অংশ মিনহা তার থেকে সৃষ্টি করলেন হাওয়া উম্মিনা হিয়া আরো বারুন মাতুন এখানে হয়তো অলরেডি বলতে বলাচ্ছে হয়তো পুরুষ ওনার দুটো ছাড়াই হ্যাঁ এটা মানে উদ্দেশ্য মনে এটা আর কি মানে যদি দৃদ্ধ ংসা দুটোই থাকা দুটো না থাকা এরকম কবিতা তো যেকোনো একটা পন্থায় অন্য কোনো ফি যা মুমকিন এটা সম্ভব কিন্তু বিষয়ে তাহলে আলোচনা করা